নাম দেখা স্বাধীনতা রক্তের দামে কেনা এই স্বাধীনতা রক্তের দামে কেনা এই স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ঘুরি ঘুরি দুর্নীতি আর শূন্যতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভরি ভরি দুর্নীতি আর শূন্যতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভরি ভরি দুর্নীতি আর শূন্যতা চলা স্বাধীনতা আধারেতে পথ চলা নয় স্বাধীনতা আলোকিত পথ দেখে চলা স্বাধীনতা আধারেতে পথ চলা নয় স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা ফুটপাথ পরে থাকা নয় স্বাধীনতা অস্ত্র হাতে নয় স্বাধীনতা ফুটপাতে পর থাকা হয় স্বাধীনতা অস্ত্র হাতে ঘোরানো স্বাধীনতা আমাদের দেশতে গভীর রজনীতে ইজ্জত কার স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভরি ভুরি দুর্নীতি আর শূন্যতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভরি দুর্নীতি আর জীবনের জয়গান গাওয়া স্বাধীনতা নয়ন সুখের জল দেখা স্বাধীনতা জীবনের জয়গান গাওয়া স্বাধীনতা নয়ন সুখের জল দেখা স্বাধীনতা আমাদের পড়া দেশে স্বাধীনতা মানে হলো বারতাল হরতাল আর ব্যস্ততা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো রাশি রাশি ব্যর্থতা আর শূন্যতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো রাশি রাশি ব্যর্থতা আর শূন্যতা खोदर पथे चलाटाइनता इमान अटल था हलो स्नता खोदार पथे चलाटाई स्वाधीनता इमान अटल थका हलो स्वाधीनता देश स्वाधीनता मान हलो भंडामी करा और नास्तिकता আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো স্বাধীনতা মানে ভুরি ভুরি দুর্নীতি স্বপ্নের নাম স্বাধীনতা মায়ের মুখের হাসি দেখা স্বাধীনতা বুক ভরা স্বপ্নের নাম স্বাধীনতা মায়ের মুখের হাসি দেখা স্বাধীনতা রক্তের দাম কেনা এই স্বাধীনতা रक्तर दामाधीनता स्वाधीनता मान हलो भरी भूरी और शून्यता स्वाधीनता मान हलो भरी भूरी दुर्नीति शून्यता देश स्वाधीनता मान हलो भरि भूरी दुर्नीति शून्यता জীবনকে সাজানোর নাম স্বাধীনতা সুখ দুঃখ ভাগ করে নেয় স্বাধীনতা জীবনকে সাজানোর নাম স্বাধীনতা সুখ দুঃখ ভাগ করে নেয় স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভিক্ষার ঝুলি হাতে দুহাত পাতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো হরি ঘুরি দুর্নীতি আর শূন্যতা কৃষকের মুখে হাসি ফোটে স্বাধীনতা দুঃখীদের স্বপ্নের নাম স্বাধীনতা কৃষকের মুখে হাসি ফোটে স্বাধীনতা দুঃখীদের স্বপ্নের নাম স্বাধীনতা আমাদের এই দেশে দিয়ে স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো রাশি রাশি ব্যর্থতা আর শূন্যতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো রাশি রাশি ব্যর্থতা আর শূন্যতা স্রোতে ভেসে আসা স্বাধীনতা লক্ষ্য প্রাণের দামে কেনা স্বাধীনতা রক্তের স্রোতে ভেসে আসা স্বাধীনতা লক্ষ্য প্রাণের দামে কেনা স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো শহীদ মিনারে দু মিনি নির আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা মানে দেখা স্বাধীনতা বুক ভরা স্বপ্নের নাম স্বাধীনতা মায়ের মুখের হাসি দেখা স্বাধীনতা রক্তের দামে কেনা এই স্বাধীনতা রক্তের দামে কেনা এই স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা আমাদের কোড়া দেশে স্বাধীনতা মানে হলো রাশি রাশি ব্যর্থতা আর শূন্যতা আমাদের কোড়া দেশে স্বাধীনতা মানে হলো রাশি রাশি ব্যর্থতা আর শূন্যতা